আল্লা তালাশ করছেন আর যারা ইহুদি ধর্ম অনুসরী হয়েছে আমরা তাদের জন্য হারাম করে দিয়েছিলাম প্রত্যেকটি প্রাণী যেগুলোর নখ রয়েছে নোক থাকে বিশেষ করে বিভিন্ন পাখিগুলোর যেগুলোর নোখ আছে এই নকের অর্থ হচ্ছে দুটো দিন একটা তো এরকম বড় বড় নোখ যেগুলো দিয়ে তারা শিকার করে যে মেঘলা যেমন টিল তারপরে বাজ পাখি এরকম যেগুলো শিকার করে এগুলো দি জোফরের মধ্যে পড়ে আরেকটা হচ্ছে যে সমস্ত আহ প্রাণীগুলোর পাগুলো ফাঁক যেমন হাঁস তার পায়ের আঙ্গুলগুলোর মধ্যে কোন কিন্তু মুরগির আঙ্গুলগুলোর মধ্যে ফাঁক আছে তো তাদের জন্য এই সমস্ত জানোয়ারগুলোকেও নিষেধ করা হয়েছে যেমন লামিয়াকুন মাস্টু আসা বেয়া আঙ্গুলগুলোর মধ্যে ফাক নেই যেমন উঠ তাদের জন্য নিষেধ ছিল অন্য আম উ পাখি ওল আওয়াজ ওয়াল বাপ হাঁস হাঁস জাতীয় রাজ হাঁস যা কিছু আছে সব তাদের জন্য নিষেধ ছিল এখন আমাদের জন্য হালাল হয়ে গেছে আল্লাহ হালাল করে দিয়েছেন তাদের জন্য আল্লাহ কঠিন করেছেন সে কথা এই আয়াতের শেষ অংশে আসবে কেন তাদের জন্য আল্লাহ তালা একটু বেশি রেস্ট্রিকশন দিয়েছিলেন অমিন আল বাকারি ওয়াল গান আর গরু এবং ছাগল জাতীয় যা কিছু আছে ছাগল ভেড়া এইগুলোর চর্বি জাতীয় কিছু তাদের জন্য কমপ্লিটলি হারাম ছিল আমাদের জন্য চর্বি কেউ খেয়ে ফেললে হালাল আছে যদি স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতি আছে বেশি চর্বি খাওয়া ভালো না কিন্তু কেউ যদি খেয়ে ফেলে তাহলে এটা হালাল আছে হারাম নয় তাদের জন্য কমপ্লিটলি হারাম ছিল হামালাত ইহুরা আবিল হওয়ায় তবে আগাম তবে যে সমস্ত চর্বি কিছু তো আবার একদম হাড্ডি গোষ্ঠীর সঙ্গে লাগা থাকে তাই না এগুলো আলাদা করা অসম্ভব হয়ে যায় একদম বিশেষ করে হাড্ডির ভিতরে এবং পেটের যে নাড়ি ভুঁড়ি আছে এগুলো তো অনেকে খায় ওগুলার ওখানে কিছু চর্বি আছে এই চর্বিগুলো ছাড়া বাকি ফ্রেশ এবং একদম কি বলে যে যেখানে চর্বির চাকাগুলো আছে পুরো একদম পিসের মতো এগুলো কমপ্লিটলি তাদের জন্য হারাম ছিল শুধু হাড্ডির সঙ্গে এবং গোষ্ঠীর ভিতরের ভিতরে একটু ঢুকে আছে এবং প্যাটের নাড়ি বুড়ির সঙ্গে একটু লাগানো আছে এইগুলোকে একমাত্র চর্বি হালাল করা ছিল বাকি হালাল জানোয়ারির অনেক কিছুই তাদের জন্য হারাম হয়ে গিয়েছিল আমি তাদেরকে এগুলো এই জন্য শাস্তির মতো দিয়েছি রেস্ট্রিকশন বেশি দিয়ে তারা সীমা লঙ্ঘন করেছিল তাদের সীমালাঙ্কনের কাহিনী আমরা শুনেছি সুরাল বা কারার মধ্যে নবীদের সঙ্গে বেড়া দাবি করেছে গরু দবাই করে রং কি তা বলবেন না সাইজ কি তা বলবেন না বয়স কি তা বলবেন খালি বান গরু দবা কোন গরু দবা করো যে এগুলো নবীর সঙ্গে বেড়া করেছে তো প্রত্যেকবার আল্লাহ তালা তাদেরকে শক্ত করে দিয়েছেন শক্ত করে দিয়েছেন শরীর বেশি তাদের এসেছিল আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আল হানিফিয়ত সামহা আমাদেরকে এমন দিন দিয়েছেন যে দিনটা ইজি পালন করতে খুব কষ্ট হয় না এমন কোন অসম্ভব কোন জিনিস আল্লাহ রাখেন তো তাদের জন্য আল্লাহ কঠিন করে দিয়েছিলেন ইন্সে পুন এরপরে আল্লাহ তালা বলেন যে আমরা যা কিছু বলি সব ঠিক আর তারা যা কিছু বলে তার মধ্যে অনেক কিছু বেঠিক আল্লাহ তালা কথাই ঠিক তিনি যা ইনফরমেশন দিয়েছেন আর তারা যদি কিছু উল্টা পাল্টা দিন সম্পর্ক এগুলো তাদের পড়লে এটাই পালন করা উচিত নিজেরা শরীয়তের কিছু যোগ বিয়োগ করার কোন অধিকার কারণে আনিল এরপরেও আপনার এই কথাগুলো যেগুলো আপনি আমার কাছ থেকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছিয়ে দেন ইহুদিদের কাছে মশ্রিকদের কাছে কাছে এগুলো শোনার পরে যদি বলে তোমার আল্লাহ কিছু বলে নাই সব তুমি বলছো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে ওহিনাজির হয়েছে বলো এরকম যদি মিথ্যা তহমদ দান করে আপনি তারপরেও তাদেরকে বলেন ফাকুর রব্ব কুমদু রহমতো তোমাদের রবের কিন্তু অনেক প্রশস্ত রহমত আছে তোমরা অনেক তোমাদের রবের সামনে এখনো যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং ইমান এনে নাও ইমান কবুল করে ফেলো তাহলে আল্লাহ তালা এখনো তোমাদেরকে মাফ করে দিবেন দেবেন না কট্টর কাফের ইসলামের দুঃশ্ম যদি ইসলাম কবুল করে তব করে তাকেও তো আল্লাহ তালা মাফ করবেন আল ইসলাম ইয়াহাদি উমা কাবলা হুক এই যে যত কুফরি করুক সেরেক করুক দিনের দুশ্মনী করুক যদি কেউ রিয়ালাইজ করে তবা করে তার আত্মশুদ্ধি করতে চায় আল্লাহ তালা সুযোগ দেবেন এরপরে সাল্লা আল্লাহ বলেন আপনি এই খবর শুনিয়ে দেন পাশাপাশি যদি তারা এই তরিকা না আসে তাদের তরিকার উপরেই থাকে দিনের দুশ্মনী ইসলাম তাদের কাছে কোন রকমেই তারা এটাকে গ্রহণ করবে না তাহলে আরেকটা খবর শুনিয়ে দেন গোষ্ঠীর উপরে যখন আল্লাহর গজব পতিত হবে আল্লাহ যখন তাদেরকে ধরবেন পানিশমেন্ট দিবেন আল্লাহ এই ধরা পানিশমেন্টকে আটকানোর ক্ষমতা কারো আছে ওলা ইরাদুবাস আল্লাহর ধরাকে আল্লাহ শাস্তিকে থামানোর জন্য কেউ নেই আনীমুল কমিল মুজরমিন এই এখান থেকে দোয়া আপনারা যে হাদিসে বা সালফে মধ্যে আল্লাহ যারা দিনের বেশি দুঃশ্মনী করেন তাদের কোন রকমেই আপনি আল্লাহ তাদেরকে হেদায় দেবেন না তাহলে আল্লাহ আলহ্লা তার আলী কমিল মুজরমিন আয়াতের আলোকেই একটা দোয়া যে আল্লাহ তাদের আপনি এমন শাস্তি নাজিল করেন এমন গজব নাজিল করে দেন যে গজব আপনি কোনো মজরুম কমের উপরে নাজিল করলে সেটাকে ঠেকানোর ক্ষমতা কারো থাকে না আল্লাহ নিজের পরিচয় মানুষকে দুটো দিয়ে দিয়েছে যে তিনি মানুষকে ক্ষমা করেন তার রহমতের কোন সীমা নেই যত বড় পাপি করুক আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন সে আসুক আল্লাহর দিকে আবার পাশাপাশি আল্লাহ তালা বলে যদি না আসো তাহলে কি আছে এত গুণা করেছি আমার কি কোনো আর মাপ পাওয়ার উপায় আছে ওই যে বনি ইসরা একজন কত হত্যা করেছিল নিরানব্বই জন তারপরে বলে যে কোনো মাপ পাওয়ার উপায় আছে আল্লাহ তালা তাকে দেখা কালনে আলেমের সাথে সে বলল যে একশো জন কমপ্লিট করেছ তারপরেও আমার আল্লাহর কাছে মাফ করার সুযোগ আছে তুমি আল্লাহর কাছে চলে আস তুমি আত্ম আত্মসমর্পণ কর তুমি আল্লাহতালার কাছে সপরদ করে দাও নিজেকে তাহলে এটা হলো তার হিব আর তার হচ্ছে যদি তুমি সমালোকন করতেই থাকো তাহলে আল্লাহ তালা তোমার জন্য শাস্তি রেডি করে রেখেছ যেমন অন্য আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আপনার রব দ্রুত নাকি পারেন না হঠাৎ করে শাস্তি দিয়ে শেষ করে দিতে পারেন না গোষ্ঠীর সহ করতে পারেন না পারেন আবার ও ইন্নাহু লাগাফুর রহিম নিশ্চয়ই তিনি অনেক ক্ষমাসী অনেক মাফ করে দেন অনেক দয়ালু আরেক তিনি কি বলেছেন মানুষকে অনেক মাফ করে দেন আলাদুল মিহিম তাদের অনেক জুলুম সত্ত্বেও অন্যায় সত্ত্বেও গুনা সত্ত্বেও আল্লাহ তাদেরকে মাফ করে দেন যদি তারা সত্যি মাফ পাওয়ার জন্য চেষ্টা করে সেই লাইনে আসে আর নিশ্চয়ই আপনার রব অনেক শক্ত শাস্তি দিতে সক্ষম আরেক তিনি বলেছেন নব্যাল আদা বুল আলিম আমার বান্দাদেরকে আপনি খবর দিন যে আমি অনেক ক্ষমা করি আমি অনেক দয়ালু আর আমার আদাব এত শক্ত এত কঠিন আমার আদাব অত্যন্ত কঠিন এই খবরটাও দেন বেসাদি দিলে কি বলেছেন আল্লাহাল তিনি গুনা মাফ করে দেন তাকবুল করেন আবার তিনি শক্ত শাস্তি দিতেও সক্ষম আল্লাহ বলছেন। তোমার তোমার রবের ধরা শাস্তির ধরা আজাবের পাকড়াও অনেক কঠিন তিনি শুরু করেন এবং তিনি আবার রিপিট করেন আর তিনি অনেকক্ষম আসিল এবং তিনি অনেক মায়া মমতার অধিকারী এই দুটো পাশাপাশি আল্লাহ আমাদেরকে নিজেকে উপস্থাপনা করেছেন আমরা আল্লাহর রহমতের খবর পেয়ে জন্য আমরা নিরাশ না হয়ে যাই হতাশ না হয়ে যাই আমরা আল্লাহর কাছে চলে আসি গুনা ছেড়ে দেয় আর যদি আমরা সেই রাস্তায় না আসি তাদের জন্য থ্রেট তাদের জন্য চ্যালেঞ্জ তাদেরকে ভয় দেখানো হচ্ছে তোমাদের কি উপায় হবে এত শক্ত আলাপ তোমরা কিভাবে সহ্য করতে পারবে সাবধান হয়ে যাওয়া উনা আপনাকে অচিরেই বলবে ওই লোকগুলো যারা সেরেক করেছে যে আল্লাহ যদি চাইতেন সেরেক করা যাবে না তাহলে কি আমরা সেরেক করতে পারতাম আর আমরা হারাম করতে পারব না তাহলে কি আমরা হারাম করতে পারতামের এত ক্ষমতা থাকলে দিতেন এবং আমাদেরকে তখন বোঝা গেল যে আমরা যা কিছু করি এটা আল্লাহর কোনো আপত্তি নেই দেখছেন যুক্তি কত বিশাল যুক্তি নিয়ে আসে আহার যুক্তি এরকম দুনিয়ার মধ্যে এখন যারা বড় বড় জালিম আছে তারা দুনিয়ার সমস্ত জুলুম কার্যকরি করে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে নিরাপত্তা চিরতরে নিঃশেষ করে দিচ্ছে একের পর এক মানুষকে হত্যা করছে তারা বলে যে এইগুলো সব আল্লাহ ঠিকই আমাদের মনে হয় লাইসেন্স দিয়ে দিছেন নো প্রবলেম আমরা যা করতেছি ঠিক করতেছি হ্যাঁ দেখছেন এই জমানায় আর ওই জমানায় পার্থক্য করত যে আল্লাহ আমাদেরকে লাইসেন্স দিয়ে দিচ্ছেন আল্লাহ আমাদের পক্ষে আছেন আমরা অপকর্ম করি সেটা আল্লাহ পক্ষ থেকে না হলে তো আল্লাহ বহুত আগে শেষ করে দিতে সব আল্লাহ আমাদের হাতে মধ্যে আল্লাহকে একে তো অন্যায় করে তারপরে কি করে আবার এটা আল্লাহ তালার কাছে নিয়ে এটাকে জাস্টিফাই করে এটাকে লিগালাইজ করে তো নবী আলহ সালাম ওনার সময় ওনাকে যদি এরকম কথা বলতে পারে মানুষ অপরাধ করে করে হারা হালাল গুনা খাতা সব করে বলে লাগিয়ে আটকাই দিতেন এখনকার জামানায় এরকম চ্যালেঞ্জ করা তো অসম্ভব কিছু তাহলে আমাদেরকে মুসলমানদেরকে জানতে হবে যুগে যুগে প্রতি শতাব্দীতে প্রতি যুগেই এমনই হয়েছে যারা ক্রিমিনাল যারা অন্যায় জুলুম ফাসাদ করে দুনিয়াকে মানে দূষিত করে ফেলে তারা এরকম সীমা লঙ্ঘন করে তারা নবীকে চ্যালেঞ্জ করেছে আপনি আমি চ্যালেঞ্জ করা আর এই জমানার লোকদেরকে চ্যালেঞ্জ করা তাদের জন্য না। আল্লাহকে এভাবে চ্যালেঞ্জ করে আল্লাহ তালা সে খবর দিচ্ছেন হাত্তা সানা এভাবেই এদের আগে অর্থাৎ নবী করিম সালান তারা এইরকম আচরণ করেছে আল্লাহ আল্লাহ তাদেরকে এগুলো অ্যালাউ করেছে আর নবী উল্টা কথা বলে নবী হলো উল্টা তারা রাইট ঠিক না এইভাবে তারা কথা বলে যে আপনার জন্য শুধু এগুলো বলতেছে না আপনার আগেও তাই হয়েছে তাহলে বুঝা গেল ইতিহাস কি প্রত্যেক যুগে প্রত্যেক নবীর সময়ে এরকম হয়েছে নবী করিম সাল জমানায় তাই হলো ওনার পরে কি উল্টে যাবে নাকি ওনার পরে একই জিনিস চলতেই থাকবে চলতেই থাকবে হক এবং বাতিল এই দুটোর এই দ্বন্দ্ব পৃথিবীতে চলতেই থাকবে কারণ হচ্ছে কি হক আসলে বাতিলের কি ভালো লাগে তাহিদ দেখলে সেরে ভালো লাগে সে কথা আল্লাহ বলছেন আমাদেরকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি হাত তা এইরকম সীমা লঙ্ঘন তারা করতে অব্যাহত রেখেছে সীমা করতে করতে এক পর্যায়ে যখন আল্লাহর আজাদ তাদেরকে হালাক করে দিয়েছে তখন গিয়ে তাদের এই লম্ফম্প থেমেছে হালাক হওয়ার আগে আল্লাহর গজবি পতিত হওয়ার আগ পর্যন্ত তারা থামেনি ফের আউন মুসা আল্লাহ ইসলামকে এই দাবড়ানোর কাজ মুসলমানদের হত্যা করার কাজ অব্যাহত রেখেছে কতদূর পর্যন্ত সাগরে সাগর অবধি সাগরে গিয়েও থামে নাই সেখানে গিয়েও ঢুকছে যতক্ষণ তাকে আল্লাহ তালা পানি দিয়ে নাকের মধ্যে ঢুকিয়ে হাবুবু খেয়ে তাকে শেষ না করেছেন তার আগ পর্যন্ত হুঁশ হয়েছে এটি হচ্ছে পৃথিবীর চিরাচরিত ইতিহাস এই জামানায় তাই চলছে আল্লাহর গজব তাদের মধ্যে না আসা পর্যন্ত তারা থামার কোন লক্ষণ নেই আপনি বলে দেন এই যে তোমরা বিভিন্ন দেবতাদের নাম উৎসর্গ করা হয়েছে সেটার গায়ে হাত দেওয়া যাবে না কত রকমের শরীয় তারা বের করেছে হালাল কে হারাম হারাম কে হালাল বানিয়েছে এগুলা তো তারা তো নবী ইব্রাহিম সালামের রেখে দেওয়া দিনের অনুসারী ছিল ইসমাইল আল্লাহ রেখে দেওয়া দিনের অনুসারী ছিল আস্তে আস্তে শরীর করতে করতে কোন পর্যায়ে নিয়ে এসেছে আস্তে আস্তে করি হালালকে হারাম বানায় হারামকে হালাল বানায় তো এখন আপনি বলেন কুল হালদাকু মিনা এলম তোমাদের কাছে কি এরকম কোন এলম আছে ফাতুক রিজুহুলানা আমাদেরকে দেখাবা বের করো যে দেখো আল্লাহ তালা এইভাবে সেরে কে আলাউ করে দিয়েছেন অমুক জানোয়ারকে হালাল সিলেটে খারাপ করে দিয়েছেন কোথায় আছে দলিল দেখাও কাজেই যারা ইসলামের দুশ্মনী করে তাদের কোন দলিল নাই এভিডেন্স নাই তারা সম্পূর্ণ মূর্খতার ভিত্তিতে বিনা দলিলে দিন ইসলামের দুশ্মনী করে শরীয়তের বিরুদ্ধে যারা চক্রান্ত চালায় তাদের পক্ষে কোন দলিল এ তোমরা শুধুমাত্র আন্দাজ অনুমান ভিত্তিক কথা এবং তোমাদের দিনের ফর্মুলা বানিয়ে সেগুলাকে তোমরা অনুসরণ করো তোমাদের কাছে সত্যিকার কোন রিয়েল সোর্স অব নলেজ নেই সত্যিকার জ্ঞানের কোন উৎস তোমাদের কাছে নেই তোমরা অপোজ করার জন্য সেগুলা সুন্দর এত সুন্দর ইনস্ট্রাকশন গুলো এত সুন্দর তালিমা এত সুন্দর শিক্ষা প্রিন্সিপাল গুলো মানুষকে আল্লাহ শিখিয়েছেন সেগুলাকে নষ্ট করে উল্টা পাল্টা শয়তানি রাস্তা সব ঢুকিয়ে দেওয়ার জন্য তোমরা রাত দিন গবেষণা কর্লা আপনি বলে দিন আল্লাহর জন্যই সাংঘাতে মানে মজবুত দলিল রয়েছে অখণ্ডনীয় দলিল যে দলিল কি খণ্ডন করা যাবে না এত মজবুত দলিল আল্লাহর আছে যে আল্লা কথাগুলো বলছেন এক একটু কথা কি জবাব আছে বলেন তাদের কাছে এগুলো কোন দলিল আছে কোন দলিল নাই কি দলিল দেখাতে পারবে সে কিছুই দেখাতে পারবে না তাহলে আল্লাহতলা সব তিনি সমস্ত আকার জমিন তিনি চালান এক সূর্য পূর্ব দিক থেকে উডান পশ্চিম দিকে যায় এত সুন্দর সবকিছু সাজানো সারা পৃথিবীতে আছে এত সুন্দর পাখি তিনি তৈরি করেছেন এত সুন্দর হরিণ তিনি অবশ্যই একজন আছে এই সমস্ত সৃষ্টি যথেষ্ট দলিল সৃষ্টিকর্তা আছে এবং তিনি মানুষকে এরকম জঙ্গলের মধ্যে ছেড়ে দেননি সভ্যতা শিখিয়েছেন ভদ্রতা শিখিয়েছেন সুন্দর সুন্দর নিয়ম কানুন হালাল হারাম দিয়েছেন চরিত্র ঠিক রাখা বিয়ে সাথে হাল হাল তরিকা অন্যায় বেঁচে থাকার জন্য কত সুন্দর তরিকা দিয়েছে এগুলোর পক্ষে কত দলিল আছে বলেন অনেক দলিল আছে আর তারা যেটা উল্টা বলতে চায় তার কোন দলিল আছে কিছু নেই আল্লাহ যদি চাইতেন সবাইকে হেদায়ত করতে পারতেন তিনি নাকি পারতেন না তো আল্লাহ তালা কি জবরদস্তি হিদায়ত হেদায় ঢুক না হলে এখনই মেরে ফেলব এরকম জোর করে আল্লাহ তালা কাউকে হৃদায়তে আনবেন আপনাকে জবরদস্তি এরকম ইসলামের দিকে দাখিল করানোর জন্য পাঠানো হয় হয়নি জবরদস্তি দিনের মধ্যে ইসলাম মুসলমান বানাইতে হবে এটা এলাউড আছে শরীয়তে ন কিন্তু আপনি বলেন বলে যান তা আমাদেরও দায়িত্ব কি মানুষের কাছে দিন ইসলামের সহিত কথাগুলো তুলে ধরা সুন্দর ভাষায় সুন্দর করে যুক্তি দিয়ে যেভাবে জাকির নায়ক সুন্দর করে তুলে ধরছেন তাই না ওগুলার মোকাবিলায় কত প্রশ্ন করে কোনো জবাব আসে কোনো জবাব নাই এখন এইজন্য কি করা বন্ধ করে দা এই দেখলেন এই যে আল্লাহ বলছেন ফালি হজ্জুলা আল্লাহর আসে সাংঘাতিক মজবুত দলিল তাদের কোন দলিল নাই সেখানে তারা ব্যর্থ গায়ের জোর ইসলাম দিয়েছে গায়ের জোরে কি ইসলাম গায়ের জোরে এসেছে না বাতিল গায়ের জোরে ইসলামকে ঠেকাতে চায় আল্লাহ চাইলে সবাইকে জোর করে হেদায়ত দিলে দিতে পারতেন আল্লাহ সেটা করবেন না যে চায় সে হৃদায়তের দিকে আসবে আল্লাহ তার জন্য দরজা খুলে রেখেছেন আর যে নিজে হৃদায়তকে মিস করবে তার জন্য আল্লাহ তালা তাকে জোর করে হৃদায়ত দেবেন না কুল আপনি বলে দিন তোমাদের সাক্ষীগুলো নিয়ে আস কারা কারা সাক্ষী দেবে যে আল্লাহ এই জিনিসকে হারাম করে দিয়েছেন অমুক অমুক জিনিসকে হারাম করে দিয়েছেন আল্লাহ কোন কোন জিনিসকে তোমরা লিস্ট বানিয়েছ হারামকে হালাল হালালকে হারাম এগুলোর সাক্ষী কে বলবে যে আল্লাহ এগুলো বলেছে সে বলুক সে জানে তার কাছে ওঠিয়ে এসেছে কোন খবর এসেছে আল্লাহর কাছ থেকে বলুক দেখি তবে তাদের মধ্যে কেউ মার্কা লোক থাকতে পারে গায়ের জমুক নবী বলেছেন নবীদের নামে মাঝামাঝি এরকম ফিল্ম বানায় ফিল্ম বের হলো যে ঈশা আলাম তিনি নিজে নাকি সমকামী ছিলেন নাউজ এরকম একটা আপনার কার মনে আছে কিনা জানি না বেশ কিছুদিন আগে এরকম একটা খবর অনেক বছর আগের কথা বলছি একটা ফিল্ম বানানো হয়েছিল অবশ্য অনেক প্রতিবাদ হয়েছে দেখেছেন কিভাবে সীমা লঙ্ঘন করে তার নবীদের থেকে এটা করতে চায়। ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে টু ফট পাউন্ডের বিশেষ অফার আরো রয়েছে দুরুজ আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তো। এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টসলাইট লাইট ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান রোড লন্ডন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 অন্যায় কোন সাক্ষী তারা জোগাড় করলে এই সমস্ত সাক্ষীদের সাক্ষ্য আপনি শোনার দরকার নাই সেগুলা তাদের সঙ্গে থাকারও দরকার নাই তাদের সঙ্গে আপনি এগুলো কোনো এগ্রি করার প্রশ্নই তো আসেনা এখন যারা আখেরাতের প্রতি ইমান আনে না পরকাল আছে বিশ্বাস করতে চায় না আপনি তাদের আহ মন গড়া ডিজায়ার তাদের এই ডিজায়ারের কথাগুলো এখন বলেন এই জগতের মধ্যে এই দুনিয়ার মধ্যে এখন কি চলছে আল্লাহতালা একটা সেক্সুয়াল লাইফ এর মধ্যে দাম্পত্য জীবনের হালাল তরিকা স্বামী স্ত্রী নারী পুরুষের মধ্যে বিবাহ সাধী এর বাইরে আল্লাহ কিছু অ্যালাউ করেছেন এখন কি কি ফর্মুলা আসছে এবং এই ফর্মুলা গুলাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই ফর্মুলাগুলাকে জায়েজ মনে করানো হচ্ছে এগুলা মধ্যে কোন অসুবিধা নাই এগুলো ঠিক আছে সেগুলো আর একজনের বিবাহিত জীবন সবগুলোই মনে হয় ঠিক আছে এরকম বানানো হচ্ছে তাই না এভাবেই চলছে সমাজ ওদিকে চলে যাচ্ছে কারণ কি তারা পরকালের উপরে বিশ্বাস আছে এই তো মুশকিল তারা মনে করে খাওয়া দাওয়া ফুর্তি করা এই দুনিয়া এখানেই শেষ হয়ে যাবে এরপরে আর কিছু নেই এটা বিশ্বাসই করোনা এই নাস্তিকতাবাদ পরকালে অবিশ্বাস এটা এখন পৃথিবীতে জোরসোরে ছড়িয়ে দেওয়া হচ্ছে বস্তুবাদ যে খাওয়া দাওয়া ফুর্তি করা যে কদিন আছে এই কদিন এনজয় করো যা পারো এনজয় করো যেমনি মনে চাই তেমনি যাও কিসের আবার হালাল হাট এইগুলো আহওয়া এগুলো মানুষের মনের সাহেস শাহবাব মন গড়া বিভিন্ন রকমের শয়তানি প্রক্রিয়া ডিজায়ার নফস যেদিকে হেদিকে সেদিকে চলো নার্ভস কে কন্ট্রোল করো না এই ফর্মুলার দিকে আসে নভস কন্ট্রোল না করলে মানুষকে উপরের দিকে উঠাবে না নিচের দিকে না দিকে নিয়ে যাবে এত সুন্দর মানুষ আমি ইনসানকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছে। কত সুন্দর তার অস্তিত্ব তার শরীরের গঠন প্রকৃতি তাকে দিয়েছে তারপরে কি হলো এই ইনসান কোন দিকে যায় হু আসফালা ফেলিন এই ইনসানকে আমি অতপর তার যখন সে নিজের শাহওয়াতকে নিজের নফসে কে শুধু অনুসরণ করে আসফালা সাফেলিন হয়ে যা সবচেয়ে নিচু হয়ে যা সে নিচু কেমন ইকা কালা নাম এরা হয়ে যায় কিসের মতো জানোয়ারের মতো পশুর মতো কিন্তু পশু এত নিচু নামে না বালহুম আদল তার চেয়েও তারা নিচে নেমে যায় এর প্রমাণ কি পাওয়া যাচ্ছে দুনিয়াতে এত নিচে মানুষ নামতে পারে যে কোন পশু নামতে পারে না পশু খারাপ উদাহরণ কোন মানুষকে যদি বলেন আরে তুমি মানুষ না জানুয়ার এই কথা বললে মানুষটা কি মনে করবে যে এর খারাপ কোন তুলনা আপনি আর দিতে পারেন না তাকে তুমি মানুষ না জানোয়ার আর এই জানোয়ারটা এত খারাপ জিনিস মানুষের জন্য বললে আর তার চেয়ে যদি নিচে হয় জানোয়ার থেকে নিচে তাহলে কেমন খারাপ হয় এবার বলেন এর নিচে আর কিছু নাই কুকুর শুকর তার চেয়েও নিচে মানুষের অবস্থান হয়ে যায় ওহম বেরবীম ইয়াদ তারা তাদের রব যিনি সৃষ্টিকর্তা পালন কর্তা রেজিক দাতা সেই রব থেকে তারা মুখ ফিরিয়ে নেয় সেই রব তাদের ভালো লাগে না সেই রবের দরকার নেই কেউ রবের পরিবার অন্য রব আছে মাখলুককে রব মনে করে মনে করে অমুকের হাতে সমস্ত ক্ষমতা তার কদম বুঝি করি আমি সব সবকিছু পেয়ে যাব। তার একটি স্তুতি করলে তার গুনগান কাইলে আমাকে এক চামচ দেবে আমার কপাল ফেরত যাবে কপাল আমার ঠিক হয়ে যাবে মানুষ মাখলুককে এত ক্ষমতা দেখে কেউ মানুষকে মখলুককে রব বানায় আর কেউ বলে কোনো রবেরই দরকার নাই এদেরকে বলে নাস্তিক যদিও তারা আল্লাহকে অস্বীকার করে কিন্তু আবার দুনিয়ার অনেক মাবুদ আছে মানুষকে মাবুদ মনে করে অমুক বিশাল কিছু তার কাছে কিছু পাওয়া যাবে তাকে যেভাবে প্রশংসা করে মাহবুদ কেউ ওইরকম প্রশংসা করে না তার মানে ইনডাইরেক্টলি সে তাকেই মাহবুদ বানিয়ে ফেললো অথচ মুখে বলে আমার কোনো মাবুদ নাই এভাবেই দুনিয়ার মানুষগুলো এই যে দিন সম্পর্কে তাদের কি ধরনের মামলাত কি ধরনের আচরণ আমরা এটা শিখলাম এটা এতে বোঝা গেল যে এই অবস্থা শুধু এই জমানায় নয় যুগ যুগে হয়ে এসেছে যা কিছু এখন কোরআনের আয়াতে শুনলাম এগুলো আমাদের জামানার সঙ্গে কি পরিমাণ মিলে কি পরিমাণ মিলে বলেন তো মনে হয় যেন এই জমানাকে সামনে রেখে আসলে পাশাপাশি এসেছে রাতও ছিল দিনও ছিল যেভাবে পৃথিবীতে দিন আসে রাত আসে পাশাপাশি তাই না এইভাবেই দুনিয়ার মধ্যে কুফর এবং ইসলামের এই অবস্থা চলে এসেছে কেউ কুফরের তাকেই পছন্দ করেছে এই জন্য আদর্শ আবিষ্কার করেছে সে নিজেকে নুরানি করেছে আলোকিত করেছে ইসলামের ছায়াতলে এসে আমরা আল্লাহ শুক্র আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম থেকে মাহরুম করে দেননি আল্লাহামদুলিল্লাহ আল্লাহুল্লাহাদা শুনো শুনো তোমরা আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই তোমাদের রব তোমাদের প্রতি কোন জিনিস হারাম করেছে ওই তোমাদের পচা লিস্ট ফেলে দাও তোমাদের মন গোড়া লিস্ট যেটা বানিয়েছে এগুলো ফেলে দা শুনো যে আল্লাহ তোমাদের রব তোমাদের সৃষ্টিকর্তা তার কথা শুনো তিনি কি কি হারাম করে দিয়েছেন এখন তিনি বলছেন তোমরা আমি করে তোমাদের তোমাদের প্রতি রব কি কি হারাম করেছেন এক নম্বর আল্লাহ তুশ্রী কু বি এক নম্বর আল্লাহর সঙ্গে সে তারা আল্লাহ হারাম করেছেন সবচেয়ে বড় হারাম কোনটা সবচেয়ে বড় গুণাকুল কাবায়ের কবিরা গুণার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে আল্লাহ বললেন অবিল এহসানা এবং পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করতে বলেছেন আল্লাহ তালা পিতা মাতার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে সে রেকের পরেই সেই গুণা ওকুকল দেয় পিতা মাতাকে কষ্ট দেওয়া বেয়া করা তাদের সানে অন্যায় আচরণ করা এটা শেরেকের পরেই গুণা শেরেক বিষয়ে আল্লাহ অনেক শক্ত অবস্থানে নিয়েছেন যে কেউ যদি সামান্য সেরিক করে আর তাও বা না করে মারা যায় তাকে আল্লাহ তালা কখনো মাফ করবেন আর কেউ মগ খেয়েছে গুনা করেছে জুয়া খেলেছে এগুলো করেছে তবা করে নাই না করে মরে গেছে কাউকে কাউকে চালে আল্লাহ তাদের মধ্যে কিন্তু সেরে কলাকে আল্লাহ তালা কখনো মাফ করবেন আল্লাহর সঙ্গে সেরে করা আল্লাহ তালা কখনো মাফ করবেন না তবে তবা কোনে মাফ করবেন তবা না করলে কখনো মাফ করবেন তিনি মাফ করবেন না হাদিস এসেছে আবুাল রাজার তার রানহ বলেন আহ রসুল বললেন বোখারি এবং হাদিস আতা আমার কাছে আপনার উম্মের কেউ যদি না করে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সেরেক না করে মারা গেলে জান্নাতে যাওয়ার চান্স তার জন্য আছে আর বড় বা করে নাই করলেও তো অবা করে ফেলেছে তাহলে তো হইতে পারে যে ইনশাল্লাহ প্রথম ধাক্কাতেই জাননাতে চলে যাবে আর যদি না হয় অন্যান্য গুনা করেছে কিছুদিন যাহার নামে জ্বলবে তারপরে কারণে না কারণে একদিন রান্নাতে যেতে পারবে তো এই হাজিসটা শোনার পরে আবুদার রাজিয়া তারা আহু বললেন এ রাসুল্লাহ ওয়া ইনসানা ওয়া ইনসারাকা যদি যে করে চুরি করে তাহলেও জাননাতে যাবে ইন ইনসালাকা চুরি করলেও যাবে তার মানে তার পক্ষ থেকে মেহরবানি করে মাফ করে দিয়েছেন এই কারণে পার হয়ে যাবে কিন্তু যদি শুধু কবিরা করলে সবাই জানলাতে চলে যায় তাহলে তার কবিরা আর কোন কবিরা বলা হয়েছে কেন তাহলে এগুলা তারপরে তিন নম্বর বার আমি আবার বললাম ওনার বিশ্বাস হচ্ছে না চুরি করেছে জেনা করেছে এই সমস্ত লোক একদিন জানলাতে যাবে কেমনি বার জেনা করলে চুরি করলেও জানা ও ইনসারাতা ও ইনসার খামার এমন কি মদ খাইল এক জান্নাতে যাবে তারপরে আবুদার আবুজরের নাকের মধ্যে যদি অসুবিধা হয় মানে তার যদি কষ্টও লাগে এরপর আল্লাহ তাকে জাননাতে নেবেন আবার মানতে কষ্ট হইলেও আল্লাহ তাকে জান্নাতে বাধাবে কারণ সেরেক ছাড়া মরে গিয়েছে কবিরা গুণা কিছু তওবা করেছে কিছু আল্লাহ মেহের করে মাফ করে দিয়ে তাকে এক পর্যায়ে পার করে দেবেন বা কিছুদিন জাননাথ জান জ্বলে কিছু শাস্তি হয়ে তারপরে তাহলে কারণে জান্নাত সে একদিন একদিন পাবেই পাবে আর চাহিষে এসেছে সব গুণা আল্লাহ মাফ করেন যদি তওবা করে দোয়া করে মাফ চায় তাহলে সেরক আল্লাহ মাফ করবেন এ খবর এসেছে আর কে হাজি আদম ই হে আদম সন্তান তুমি আমার কাছে যে দোয়া করো তহবা করো ব্রহ্মত চাও আজাব থেকে শাস্তি থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমার গুনার পরিমাণ যা আছে আমি সব মাফ করে দিতে পারি আমি কোন পরা তার পরিমাণ কত আমার কাছে চলে এসেছ এরপরে তুমি কি করেছ তোমার মৃত্যু হয়ে গেছে এমন অবস্থায় যে মালাম তুস্ত্রিক বিষাইয়া তুমি আমার সঙ্গে সেরে করি বাড়ে করলেও মধ্যে চলে এসেছিল তাহলে আমি তোমার তুমি যে ভুল করতে করতে করতে করতে গুণা করতে করতে তোমার গুনা জমিন ভর্তি হয়ে শুধু ছাড়ে নাই জমিনের দিকে আসমান তারপরে তুমি আমার কাছে আল্লাহ এতম এত রাহিম রহমান আর কি হাজিস যে ব্যক্তি আল্লাহ না করে মৃত্যু বরণ করেছে সে জান্নাতে প্রবেশ করবে এভাবে কত কত সতর্ক আর গুরুত্ব এই অনেক মানুষ আজকে সেরেক লিপ্ত হয়ে গেল তারা নিজেদেরকে মুসলিম মনে করে কোন মুসলিম যদি সেরেক করে সে কি মুসলিম থাকে না মোশেক হয়ে যায় মোশেক হয়ে যায় চুরি করলে চোর স্টিল মুসলিম থাকে মুসলিম চোর মদ খেয়েছে মুসলিম মদ খোর কিন্তু মুসলিম মোশরেখ থাকে নাকি কেউ এখন আমাদের সমাজে মাজার কবর কেন্দ্র কি পরিমাণ সেরে কাজে বলে এখন তো বোধ হয় ওয়ালাদের কি মাশাল তাদেরই তো এখন মনে হয় যেন সুদিন এসেছে তাই না দেখছেন কিছু আগের তুলনায় কি পরিমান রমরমা বেড়ে গেছে কারণ এখন লাভ চলছে সুদিন এসে গেছে অথচ মনে করে কি মুসলিম তুমি সেরেক করবো অথবা তুমি মুসলিম দাবি করার কোন অর্থ নাই তুমি দাবি করলে কি হবে আল্লাহর কাছে তুমি কি মুসরেক আর হচ্ছে পিতা মাতার প্রতি সদ আচরণ করা এবং আল্লাহ কয়েক জায়গায় কষ্ট না দেওয়া একসঙ্গে বলেছেন এক আল্লা রেবাদ করা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা ইমিডিয়েটলি তাহানা আপনার রব ফয়সালা করে দিয়েছেন যে তিনি ছাড়া তিনি এক আল্লাহ ছাড়া আর কারো করতে না এবং পিতা মাতার করতে হবে সম্মান করতে হবে আচরণ করতে হবে আরেক আয়াত লোকমানে আল্লাহ বলেছেন হে আদম সন্তান আমার শুকর আদায়ী করো। আর পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো পিতা মাতা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে কথাটাকে ভুলে যেও না আমার কাছে একদিন তোমাদের আর আমি সমস্ত বনি ইসরা এর সঙ্গে চুক্তি করেছি কথা হয়ে আমার সঙ্গে তাদের এগ্রিমেন্ট হয়েছে একটাই সমস্ত নবীদের মাধ্যমে বনি ইসলামের সঙ্গে কথা হয়েছে কি যে তোমরা আল্লাহ ছাড়া কারো বেরত করবে না আর পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করবে কাজেই সাবধান পিতা মাতার মনে কষ্ট দেওয়া তাদের সঙ্গে ব্যবহার করার মতো এই অপকর্ম যেন আল্লাহ আমাদের নিজেদের কাউকে দিয়ে না করা এরপরে আল্লাহ তালা এখন সারামের লিস্ট বলতেছেন এক নম্বরে হলো সে দুই নম্বরে পেতে আমাকে কষ্ট দেওয়া তিন নম্বরে কি আসে অভাবের আশঙ্কায় বা অভাবের তাড়িত হওয়ার কারণে হত্যা করে ফেলনা না। কোন সময় খবর আসে যে গরিব পরিবার পক্ষ থেকে বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছে খাওয়াবে কি আমার টাকা পয়সা নাই এরকম করেছে মানুষ যুগ করেছে আগের জমানায় আরব জমানায় আরবের ইতিহাসে তারা হত্যা করেছে কারণ এটা তার মান সম্মানের আঘাত ঘটবে হাজিস আব্দুল মাসিউদ্দিন তিনি জিজ্ঞেস করেছিলেন আল্লা নবী কোন গুণা সবচেয়ে শক্ত সবচেয়ে বেশি যে তুমি আল্লাহর আর এখন তুমি তার সঙ্গে অনেক শরীর জোগাড় করেছ বলতে আই অত এরপরে এই শরিকের পরে কোন গুণা বেশি শক্ত বেশি বড় কহ আন তাক ও মা আমার অভাব আছে খাবো করতে খাওয়াবো করতে কাজ তাকে তারপরে বলো এরপরে কি আমি তু যা নিয়ে হালিলে যা আরেক অতবার বললেন তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনাব্য বিচারে লিপ্ত হওয়া এটা আল্লাহ জেনাব্যাবিচার করা সাধারণ লোকদের সঙ্গে কারণ কি কারণ প্রতিবেশী এরকম খারাপ প্রতিবেশী থাকলে কোন প্রতিবেশীর আর কি সেফটি সিকিউরিটি থাকলো অতি সহজে দূরে না কখন চলে তখন এই অপকর্মিলিপ্ত হয়ে যাবে এবং এটা অনেক বড় ক্রাইম এবং প্রায় এইভাবেই কাছের মানুষের দ্বারাই অনেক সময় দেখা যাচ্ছে এই অপকর্মে এরপরে আল্লাহ তারা পরবর্তী হুম এই যে তোমরা সন্তানকে হত্যা করে ফেলা তোমার অভাব অনটনের দায়ে এটা মনে রেখো আমি তোমাদের রেজেক দেই তাদেরকেও রেজেক দেই রেজেক তুমি দেবে না আমি কাজে আজকের পৃথিবীর অনেক মানুষ বলে দুটি সন্তানই যথেষ্ট এখন বলে কি একটা সন্তানই যথেষ্ট ছেলে হক মেয়ে হক কোনো জায়গায় দুটি সন্তানই যথেষ্ট কোনো জায়গায় একটা সন্তানই যথেষ্ট বেশি হলে তার এই অভাব হয়ে যাবে কমে যাবে রেজেক সে দেয় মনে করে রেজেক কে দেয়ালা না জুকুম আর এই বেটা তোমাকে তো রেজেক আমি আমি তোমাকে রেজিক দিতে পারলে তাকে দিতে পারবো না এত টাকা আছে তারা তো কোনো এক জায়গায় দিতে হবে তাদের দেওয়ার জন্য জাকাত তাদের জন্য দান খরাতের অনেক স্বভাব রেখেছেন যাতে করে অভাব অনটনের লোকগুলো একেবারে না খেয়ে না হয় আল্লাহর কাছে তো রেজিকের ব্যবস্থা আছে মিনহা, কোন রকমের গুণা কাজ যেগুলো প্রকাশ্য এবং অপ্রকাশ্য এগুলো যেন কাছেও তোমরা না যাও ফাহসা কাজ বলতে জেনা ব্যবীচার এবং এই জাতীয় সেক্সুয়াল লাইফের এর যতগরম অপকর্ম আছে এগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে কিছু জহরা কিছু বাতন কিছু সবাই ট্যার পায় দেখা যায় আবার কিছু লুকিয়ে লুকিয়ে হয় এবং এর কাছেও জেনা এবং কাছে না তোমরা এটা তারা শুধু জেনাকে নিষেধ করা হয়েছে প্র্যাক্টিক্যালি জেনা এটা হারাম কবিরা গুণা কিন্তু এটা ছাড়াও যদি মানুষে মুখে কথাবার্তার মাধ্যমে যদি এরকম প্রেমের গল্প করে তাহলে এটাও কি জেনা এভাবে দেখে সামনাসামে এবং এর কিছু বেশি হলো না কিন্তু চোখের বিনিময় হতেই থাকলো এটাও কি জেনা চোখ জেনা করে মুখ জেনা করে করে জেনা করে হাত জেনা করে অবশেষে ফাইনালটা ঘটে সবকিছু কার্যকরী হয় এইভাবে হাজি এসেছে সবগুলোই জেনা। কোনটা গণটা হয়তো বড়টা তার আগে ছোট গুলো এগুলোও যেনা এক আল্লাহলা এই জন্য কাছে যেতে নিশ্চিত করে কারণ কাছে গেলে এবং এই জাতীয় চোখকে কন্ট্রোল না করলে আস্তে আস্তে এই এখন মিডিয়ার মধ্যে যা পাওয়া যায় আপনার নগ্নতার বিভিন্ন রকমের যে তরিকা আছে হ্যাঁ এগুলো এই সমস্ত ছবি টবি থেকে শুরু করে অনেক কিছু এগুলা কাছে যাওয়া নিষেধ শুধু জেনা করা নিষেধ নয় এগুলো যেন ঘুর ঘুর করে তারা ওখানে পড়ে যাবে হঠাৎ তার তুলনাফি আর কোনো লসকে তোমরা কখনো কত করো না খুন খারাপ করোনা খবরদা হক ছাড়া হক মানে কি রাষ্ট্রীয় ব্যক্তি যদি কাউকে খুন করে থাকে তার বিচারের মাধ্যমে তার সঙ্গে যে ফয়সলার মাধ্যমে কার্যকরী করা হবে ওইটা তো অ্যালাউড আছে মৃত্যুদণ্ড এবার আবার মডার্নয়ার্ল্ড মৃত্যুদণ্ডকে গ্রহণ করে না কিন্তু যদি মৃত্যুদণ্ড সত্যিকার ভাবে প্রমাণিত হয় তাহলে সেটা মৃত্যুদণ্ড শরিয়ত এলাও করেছে কিন্তু সেটা একজন আরেকজনকে নয় এটা একটা প্রসেসের মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে সঠিক হিসাপ ইনসাফের মাধ্যমে হবে এই যে কথাগুলো এতক্ষণ আলোচনা হলো আয়তের মধ্যে এগুলো আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়ত করলেন আশা করা যায় তোমরা বুঝতে পারবে আশা করা যায় তোমাদের মধ্যে বুঝ আসবে জ্ঞান আসবে বুঝতে পারবে যে সঠিক জিনিস কি হক কি বাতিল কি আল্লাহর দিন কি আর কোনটা কুফুর এবং শেখ এগুলো আসলো কোনো সবগুলো করে আর যেগুলো হালাল সেগুলোকে হারাম বানিয়েছে অমুক উঠ খাওয়া যাবে না অমুক ছাগল খাওয়া যাবে না মনে করা এখন এই হারামের লিস্ট এখনো শেষ হয়নি আরো হারামের লিস্ট আছে আল্লাহ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 সবসময় আধুনিক